আপনারা অধিকাংশ ছাত্র আছে কি নাকি কেন পড়াশুনা করছেন কি জন্য কি উদ্যাস আছে কি উদ্দেশ্য আছে জ্ঞান জ্ঞ জ্ঞান থেকে কি জ্ঞ থেকে আপনারা এতে কষ্ট করে লেখাপড়া করে কিন্তু কি জন্য আপনারা জানেন না তো বলুন জ্ঞানের জন্য জ্ঞ শ না সে রকম জ্ঞান হয় নাকম জ্ঞ ইন্দ্রিয় সেবা সেটাও হয় না মানে সেটা মানে ইন্দ্রিয় সেবা কি ঘরে হয় সেটা সেই জ্ঞানের জন্য স্কুল কলেজে যাওয়ার দরকার না ওই ফসুরা ওইসব বিলি খুকুর স্কুল কলেজে যায় না কিন্তু তারা তাদের ইন্দ্রিয় সেবা মানুষদের থেকে কম হয় না উন্নত ভাবে আপনারা বেশি লাভ করতে পারবে যাতে আপনারা ট্যাক্সি ড্রাইভার রিক্সা ড্রাইভার সেই রকম কাজ করবে না আপনারা ডাক্তারেটর এবং সেইটা উদ্দেশ্য এবং টাকা থেকে কি হয় মান যশ उदेश्य आना अपना भविष्य भलोक्षेपे ये अपना कि स्कूल कलेजे जावा भागे तो्रम भगे नागे ভালো লাগে না কিন্তু করতে হবে যে না ভবিষ্যৎ ভালো হবে ভবিষ্যৎ ভালো হবে তো ঠিক সেইভাবে আমাদের সার জীবনে দিশার উপরে পিছা করা উচিত আমরা কোন দিকেই যাচ্ছি আমাদের ভবিষ্যতে কি হবে মানে যাতে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে আপনারা লেখাপড়া করেন আপনাদের ভবিষ্যৎ কী কলেজে যাওয়ার পরে আপনারা চাকরি না ব্যবসা না কিছু করবেন টাকা প্রাপ্ত করার জন্যে এবং তারপরে হয়তো ত্রিশ বছর চল্লিশ বছরে সেই রকম কাজ করে নিবৃত্ত হবে এবং তারপরে মৃত্যু হবে এবং তারপরে কি হবে তো এক সম্ভাবনা শ্মশানে যাওয়া অন্য সম্ভাবনা আছে খবরস্থানে যাওয়া হিন্দুর হিন্দুদের দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং মুসলমান এবং খ্রিস্টানদের খবরস্থানে পরে কি হবে দেহ র কোন দিন এই না ঠাকুর বলছেন ভালো মন্দ খাই হেরি পরি চিন্তাহা হীন আমার কোন চিন্তা নাই খাই খাপো পড়ি ভ্রমণ করে না হ এই দেহ কোনো দিন দেহ রক্ষ পরে কি হবে এই ভবিষ্যের জন্য আমাদের চিন্তন করা উচিত কি হবে দেহ রক্ষ পরে লব্ধবা সুদোরভিদবাহু সম্ভবান মানুষ আর্থম অনিত্যম অপি ধীর চূর্ণমৃত বিষয় খালু এটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোকশ হিন্দুর ভগবদ্গীতার এই কৌ শ্লোক জানে না জানলে তো হি ধর্ম অপরিত্রাণ সাধন এই দুই শ্লোক জানে এই ভগবতের শ্লোক আপনারা সবাই শিখেন ষ্ণের উক্তি ভগবতের একাদশ এই করা উচিত তো বুঝতে হবে যে এই মানব শরীরে বিশেষতা আছে যে শুধু মানব শরীর মানব জন্ম পেয়ে সুযোগ আছে সেই জন্য এই মানব জন্ম অর্থ অর্থ বলে মানে এর থেকে আমরা অর্থ লাভ করতে পারি আব মানে অর্থ মানে কি ঢাকা পয়সা সেটা এই অর্থ শব্দের এই অর্থ হচ্ছে ঠাকা পয়সা অর্থ এই একটা অর্থ আছে উদ্দেশ্য তো মানব জীবনে বিশেষ উদ্দেশ্য আছে অর্থ এই এই শব্দ আর একটা অর্থ আছে লাভ তো এই মানব জীবনে আমরা পরমার্থ লাভ করতে পারি পরমার্থ সেটা কি সংসার থেকে মুক্ত হওয়া এবং ভগবান শ্রী কৃষ্ণ সেভাবে অধিষ্ঠিত হতে তো আর একটু বিচার আছে যে মানব মানব জন্ম দুর্লভ আছে আর লক্ষণ আছে যে এটা খুবই ক্ষণস্থায়ী বেশি দিন থাকবে সে জন্য শ্রীকৃষ্ণ বলেন যে যারা বুদ্ধিমান পরে এই এইভাবে কর উচিত যাতে আমাদের পুনর্জন্ম হবে না এবং আমাদের বিচার যদি হয় যে ইন্দ্রিয় সুখ ভালোই কেন অনুসন্ধান করব কি দরকার আছে উত্তর আছে যে অন এই সেই ইন্দ্রিয় সুখ পাওয়া যায় এই মানব জন্মা লাভ করার আগে আমরা অবশ্যই অনেক অনেক সুযোগ পেয়েছি ইন্দ্রিয় সুখের জন্য এবং এই মানব জন্ম আমরা যদি ঠিক মতো ব্যবহার না করি তাহলে অবশ্যই আমরা আরও অনেক অনেক সুযোগ পাব ইন্দ্রীয় সুখের জন্য কিন্তু তা দ্বারা কখনোই প্রকৃত সুখ হয় না তো আমাদের ভবিষ্যৎ জন্য খেয়াল রাখতে হবে আপনারা এই কষ্ট করে লেখাপড়া করছেন কিন্তু সেটা আপনাদের ভৌতিক এবং আপনাদের লাভ যা হবে এই লেখাপড়া থেকে সেটা খুবই খনেক তো যা চাই আপনাদের চির লাভ হবে আপনাদের চিন্তন করা উচিত বিচার করা উচিত শ্রীকৃষ্ণের পরামর্শ ভাগবতের অনেক ফরামশ আছে এই শ্লোক আমাদের দিশাহীন জীবনে প্রকৃতির দিশা দেওয়ার জন্য এই শ্লোক খুবই তো সংখ্যাকে উত্তর আছে ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ আর কি বলেন জন্ম কারণ আছে সেটা এই অধ্যায়ে চতুর্থ অধ্যায় যার মধ্যে যদা যদি ধর্ম জন্ম কম চে দি যদি পুনর্জন্ম নীতি মাঝন যার ঠিক মতো আমা অর্থাৎ কৃষ্ণ জন্ম এবং কম রহস্য বুঝে তাদের পুনর জন্ম হয় না তারা দেহ রক্ষার সাথে সাথে সরে সরে ভাবে আমার চলে আসে এবং এই ঘর সংসারে আবার ফিরে আসেন তো সেই হচ্ছে উত্তর তো আমরা কই থেকেই কৃষ্ণে ভগবান কৃষ্ণের জন্ম কর্ম দিব্যত জন্মকর্মে দিব্য যে শ্রীকৃষ্ণের জন্ম এবং কর্ম সাধারণ নয় সেটা দিব্য ত্রিগুণের অতীত কৈ থেকেই আমরা অনুসন্ধান ভাব এই কি অধ্যায় চতুর্থ অধ্যায় ভগবদ গীতা শ্রীকৃষ্ণ বলেন এবং আচার্য পরম্পরা দ্বারা এই জ্ঞান আছে পার জ্ঞানে অনাম হচ্ছে অম্নায় আমনায় এই শব্দ খুবই গুরুত্বপূর্ণ আমনা মনে শাস্ত্রের জ্ঞান যা আমরা পরম্পরার দ্বারা লাভ করি তো শাস্ত্র হচ্ছে প্রমাণ কিন্তু শাস্ত্র নিয়ে অনেক মুনি অনেক নিজে মত স্থাপন করে আসল সিদ্ধান্ত শুদ্ধ কৃষ্ণ ভক্ত আচার্য দেম্পরায় উপলব্ধ হয় তো আমনাই হচ্ছে শাস্ত্রীয় জ্ঞান কিন্তু শুধু শাস্ত্র পড়লে আমরা ঠিক বুঝতে পারি না নিজেই আমরা যদি পড়ি বুঝতে পারি না ঠিক মতো কৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের প্রতিনিধিরা নিধেরা এই জগতে আসেন এবং আমাদের বোঝায় শাস্ত্রের অর্থ এই যে তো শাস্ত্র জ্ঞান এক বিষয় আছে শাস্ত্র শাস্ত্র জ্ঞানে আসল অর্থ সেটা কি আছে সেটা সিদ্ধান্ত বলে অনেকে এই শাস্ত্র জ্ঞান দিতে পারে কিন্তু সৎ সিদ্ধান্ত শুধু শুদ্ধ কৃষ্ণ ভক্তর দিতে পারে। পারেন তোর প্রপাধ্যে জিজ্ঞাসু শ্র উত্তম এর জন্য আমরা যদি শাস্ত্রে প্রকৃত অর্থ বুঝতে চাই তাহলে আচ্ছা দেয় চরণে বিনম্রভাবে তদ্বিধি প্রণীপাত উপদেশন জ্ঞান এনে দর্শন আচার্য দেয় চরণস্থলে আমাদের আত্মসমর্পণ করতে হবে এবং তাদের থেকে জিজ্ঞেস করতে হবে জীবনের কি উদ্দেশ্য আছে কি উপায় আছে এই ঘর সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া জীবনের উদ্দেশ্য কি ভগবান কে তো এই বাংলাদেশে হিন্দুরা অনেক খ্রিস্টকে মানে কিন্তু কিভাবে খ্রিস্টকে মানতে হবে এই সিদ্ধান্ত দেওয়ার জন্য এবং হওয়ার উচিত এইসব উপদেশ দেওয়ার জন্য বর্তমান যুগে শিলপ্রপাদের কৃপায় এইসব শিক্ষা দেওয়া হচ্ছে এ বাংলাদেশে অনেকে মনে করে যে গুরু হচ্ছে একজন তার পূজা আমরা করি তার ছবি আমরা রাখি পূজা করি কিন্তু আদেশ উপদেশ তার কিছুই নাই শুধু কৃপা আমরা শুধু কৃপা চাই আমরা সবকিছু নিজের মতে করি কিন্তু গুরু হচ্ছেন ধর শিক্ষক সিদ্ধান্তবিদ শাস্ত্রবিদ এবং সিদ্ধান্তবিদ সেজন্য এরকম নাম আছে আচার্যটা ভক্তি সিদ্ধান্ত ভক্তি বেদান্ত ভক্তি শুধু হালকা ভাবনা নয় ভাবনা হয় ভাব হয় কিন্তু কি সিদ্ধান্ত আছে সিদ্ধান্ত অলসজন অনার্থ তো কেন সম্ভব হল যে মহাপ্রভুর শুদ্ধ অতি শুদ্ধ অনেকে মহাপ্রভুর নামে ভগবান কৃষ্ণকে ভোগার্পন করে কি রকম ভোগ মৎস্য তুলসী দিয়ে ভোগার্পন করে এবং ফরে গমন করে মহাপ্রভুর নামে কি করে সম্ভব হল কারণ তারা সিদ্ধান্ত বুঝে না সিদ্ধান্ত বুঝার জন্য কোনো প্রয়াস যদি না থাকে তাহলে এই সব সম্ভব হবে তো নিরাপরাধে এবং নিরাপরাধ মনে শাস্ত্র শাস্ত্রের সিদ্ধান্ত বুঝা সহকারে হরিনাম প্রয়োজন আছে এবং সাথে সাথে এই শাস্ত্রের উপদেশ কি আছে সে তো হবে তো শাস্ত্র আছে আমরা নিজেই পড়তে পারি কিন্তু আমরা কিভাবেই পড়ি আমাদের মনে কত অনর্থ আছে কত কাম ক্রোধ লোভ মহা মাদা মাদ শর্য আমাদের ভ্রমাদ বিপ্রলিপস কারণা এই এইসব আছে তো নিজেই পড়লেও আমাদের মনে ওই শাস্ত্র জ্ঞানের সাথে আমাদের নিজে ইন্দ্রিয় সুখের উদ্দেশ্য সেই জ্ঞানের সাথে মিশে যায় সেজন্য শাস্ত্র যা বলে তার থেকে আমরা অন উপদেশ পায় সেজন্যিস্ট মুখ থেকে শ্রবণ করা যাতে আমাদের সকল অনর্থ যা হৃদয়ের মধ্যে রয়েছে সব খেটে যাবে সাধুদের উক্তি দ্বারা সৎসঙ্গ ছ মনোব সঙ্গ মুক্তিবিহী দুঃসঙ্গ অসৎসঙ্গ ত্যা কর বুদ্ধিমান সৎসঙ্গ কর সৎসঙ্গ কি আশীর্বাদ আশীর্বাদ কৃপা কর কৃপা করো সেটা সৎসঙ্গীবন যাপন করতে হবে সাধু মনেকে সাধু মনে এই আরেক শ্লোক যা আমি এই বলম। সেটা শ্রীকৃষ্ণের আরেকটা উপদেশ ওই ভগবতের একাদশ কান্দ থেকে শ্রীকৃষ্ণ বলেন যে সাধুদের লক্ষণ হচ্ছে যে আমাদের মনে মধ্যে ওই সব খলুস অনর্থ যা আছে তাদের উক্তির দ্বারা তারা এইসব নষ্ট করে আমরা যদি প্রস্তুত আছি তাদের কথা গ্রহণ করতে ঠিক আছে তো প্রশ্ন আছে কারো অনেক প্রশ্ন হওয়ার উচিত যদি থাকে জিজ্ঞাস করো ভক্তি বড় না জ্ঞান বড় তো আপনি উত্তর দেন ভক্তি না জ্ঞান বড় এবং জ্ঞান এবং আপনি ওই এক্সাম সবকিছু পাস করেন আপনার জ্ঞান আছে কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে সেই জ্ঞানটাকে কি লাভ হবে কিছু কিছুই হবে না তো জ্ঞান হচ্ছে এবং ভক্তি হচ্ছে তো ভক্তি জ্ঞানের উপরে নিদিষ্ট হওয়ার উচিত যদি জ্ঞান না থাকে তো ভক্তি সম্ভব হয় না ভক্তি মানে ভগবান আছে জীব আছে সেবা আছে জীব ভগবানের সেবা করেন এবং ভগবান জীবদের মনে ভক্তদের সেবা গ্রহণ করে তো আমরা যদি না জানি ভগবান আছেন ভগবান কে আছে ভগবান এবং আমাদের মধ্যে কি পার্থক্য আছে আমাদের কি কর্তব্য আছে কিভাবে সেই কর্তব্য অর্থাৎ ভগবানের সেবা সাধিত হয় এই সমস্ত জ্ঞান যদি না থাকে আমরা ভক্তি করতে পারে না তো জ্ঞানের দোকা আছে কিন্তু এই এইসব জানলেও আমরা যদি ভক্তি শাস্ত্রী ফার্স্ট ক্লাস পাই কিন্তু সে আমরা শুয়েতে যায়। আমরা ব্যবহারিক রূপে কিছুই করে না তাহলে তার থেকে কোনো লাভ হয় না তো জ্ঞানে দিন ভক্তি হয় না ভক্তি মানে ব্যবহারে সেবা কৃষ্ণের সেবা সাধর অনেকে এই জ্ঞান শব্দ থেকে আমরা বুঝি ওই নির্বিশেষ ব্রহ্ম অনুসন্ধান করা হচ্ছে ভগবানের অঙ্গকান প্রকাশ শুধু ভগবান হচ্ছেন তিনি যা থেকে সেই প্রকাশ আসে। থার সম্বন্ধে জ্ঞান সেটা ওই নির্বিশেষ জ্ঞান থার থেকে অনেক উর্ধ্ব আছে পিতামাত্র বোঝেন না পিতা মাত্র যদি আমাদের এইসব আছে তারা বলতে চান্ত্রি মানুষের জন্য দেখতে পারেন কিন্তু চোখ সমার্থ আছে কি আপনি কখনো ফারু মানু দেখছেন আঠাম দেখেছেন কে ও কখনও দেখেছেন শুনেছেন বিশ্বাস আছে যে আঠে কেন জ্ঞান আছে প্রমাণ কিন্তু আপনি বুঝেন প্রমাণ কি আছে আপনি বুঝেন কি বলতে পারেন কি প্রমাণ আছে বৈজ্ঞানের প্রমাণ কি আছে আপনি আগে বিজ্ঞান বলেছেন কি যদি প্রমাণ আছে যে আটম আছে তো শাস্ত্র আছে প্রমাণ আছে যে গোলক জগৎ আছে তো যদি শাস্ত্র থেকে আপনি বিশ্বাস করেন যে আটম পরমাণু আছে তাহলে যে গোলক ধাম আছে সেটাও বিশ্বাস করেছে যদি আপনার শ্রদ্ধা আছে সাশ্রয় তো সাশ্রয় আছে যে গোলক ধাম আছে তো বিশ্বাস করো আধুনিক বৈজ্ঞানিকদের কথা আছে যে ওই আঠোম আছে থেকে তারা বলে আঠোম আছে অনপরিপ্রেক্ষ নেই হম হম তো আপনি বিচার করুন যে এই আধুনিক বৈজ্ঞানের এইসব বিষ্কর অনেক আগে শাস্ত্র এইসব ক্ষতি ছিল তো আগেকার মুনি ঋষিগণ যদি বৈজ্ঞানিক দিকেই এত তত্ত্ব অবগত ছিলেন এই ভৌতিক জগতের সম্বন্ধে তাহলে তারা যদি গোলক ধাম জীবাত্ম এই সকলের সম্বন্ধে আমাদের তত্ত্ব দিয়েছেন আমরা কেন অবিশ্বাস করব স্থূল চোখের দ্বারা আটম তো ফরমানু তো দেখা যায় এই শব্দ আছে না ফরমাণু তো দেখা যায় না এবং প্রাকৃতিক জগ আছে দেখা যায় না তবু উভয়ের সম্বন্ধে এইসব সূক্ষ্ম সম্বন্ধে ইত্যাদি জ্ঞান ছিল এই আধুনিক বৈজ্ঞানের প্রগতির দ্বারা যে পরমাণু আছে এইসব ত হয়ে গেছে কিন্তু তারা কখনোই স্থূল প্রয়াসের দ্বারা আত্মা দেখতে পারবে না কারণ আত্ম হচ্ছে এই ভৌতিক ইন্দ্রিয় অগচর সেটা হচ্ছে অপ্রাকৃত বস্তুর পরিভাষ যে স্থূল ইন্দ্রিয় বৈজ্ঞানিক দে প্রয়াস আছে তাদের স্থূল ইন্দ্রিয় দ্বারা এবং মনে দ্বারা বুদ্ধি দ্বারা সব কিছু বুঝত কিন্তু অপ্রাকৃত তথ্যে পরিবাস এবং লক্ষণ আছে যে তা সেই অপ্রাকৃত বস্তু মানে এই জড় এই জড় প্রকৃতির দ্বারা বুঝা সম্ভব নেই তো সেই প্রয়াস এই সব কিছু বুঝতে এবং দ্বারা তো শুরু থেকে থেকেই নির তো আমাদের বিশ্বাস করতে হবে যে মুনি ঋষিগণ যারা আমাদের এই জড় প্রকৃতির এই তো স্টু বস্তুদের সম্বন্ধে এত সুন্দর এবং বড়াবা জ্ঞান দিয়েছেন তো যদি তারা অপ্রাকৃত জগৎ এবং অপ্রাকৃত জীবাত্ম সম্বন্ধে এত সুন্দর জ্ঞান দেন আমরা কেন অবিশ্বাস করব। তারা কি একদিকে উত্তম বৈজ্ঞানিক জ্ঞান আমাদের দেন এবং অন্যদিকে শুধু কল্পনা জল্পনা বলে কোলক ধাম আছে জীবাথা আছে না এটা সব বৈজ্ঞানিক কিন্তু একরকম বিজ্ঞান আছে ভৌতিক আর অন্যরকম হচ্ছে এই প্রকৃতির চিংগুণের অতীত ধরমার্থে আর কি বিজ্ঞান প্রমাণ হিন্দু ধর্ম সত্য কি হিন্দু ধর্ম কি হিন্দু ধর্ম বলে কি বুঝেন প্রমাণ মনে কি প্রমান প্রমাণ মনে অনেকে এই কথা মানে সেটা প্রমাণ আগে সবাই অনেকদিন আগে সবাই মানতেন যে ওই সমস্ত তারা নক্ষত্র চন্দ্রমা সূর্য ওই এই পৃথিবী কি বলে আহ কেন্দ্রভূত করে সবাই কারণ সবাই দেখেছেন রাত্রে ওই সমস্ত থারা নক্ষত্র ওই ওই আমরা দেখছি যে ওই সবকিছু চলে পৃথিবী কেন্দ্র করে তো সেই তো প্রমাণ তারপরে অনপ্রমান এসছিল যে না সূর্য হচ্ছে এই জগতের কেন্দ্র তারপরে আরো প্রমাণ এসছিল সূর্য এই গ্যালাক্সির মধ্যে এবং এর বাইরে আরো অনেক আছে তো কি আছে প্রমাণ প্রমাণ হচ্ছে তথ্য না বিচার যে এক যুগের মধ্যে বেশি লোক মানে এবং তার পরে আরো তথ্য আসে অনুসন্ধান আসে এবং প্রমাণ যা ছিল লোকেরা মানে না অনপ্রমান এই হচ্ছে বিজ্ঞান তার কোনো নির্দিষ্ট জ্ঞান থাকে না শাস্ত্র যা আছে সেই রকম পরিবর্তন ভগবান হচ্ছেন সৃষ্টি কর্তা এবং জানেন কিভাবে দ্বারা আমাদের জ্ঞান দেয় এটা কোনো হিন্দু ব্যাপার এই হিন্দু শব্দ কোন শাস্ত্র হিন্দু এক আধুনিক শব্দ আছে মুসলমানদের প্রদত্ত শব্দ সিন্ সিন্ আসে না সেজন্য সিন্ধু থেকে হিন্দু হিন্দু শব্দ আসছিল তো আপনার কি প্রশ্নে কি প্রমাণ আছে কি প্রমাণ আছে যা শাস যা লেখা আছে সেই তো সত্য তো সেটা আমাদের বিশ্বাস করতে হবে উচ্চ নজর সম্পন্ন আদর্শ চরিত্রবান ঋষি মুিগণ এইসব গ্রহণ করেন তাদের চরিত্র থেকে আমরা বুঝতে পারি যে দ্বারা শাস্ত্র জ্ঞান প্রদান দ্বারা আমাদের ফাকি দিচ্ছে না শাস্ত্রীয় উপদেশ আমাদের নিজের জীবনে আমরা যদি পালন করি তাহলে কি আমাদের কি অনুভূতি হয় আমাদের চরিত্র কিভাবে সুধাকর হয় প্রমাণিত হয় এই জ্ঞান হচ্ছে আধ্যাত্মিক আমরা আত্ম আমরা যদি নিজের জীবনে এইসব উপদেশ গ্রহণ করি তাহলে এই ধাত্মিক অনুভূতি থেকে আমরা বুঝতে পারি আমি আত্ম এবং যা লেখা আছে অনেক বিভিন্ন শাস্ত্র গ্রন্থে আছে মানে অনেক গ্রন্থা আছে হ্যাঁ এত যে আমাদের সনাতন সত্য হয় তাহলে এত ধর্মগুলো ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ধর্ম মানে কি ধর্ম ধর্ম হচ্ছে একটা বিধান যা দ্বারা ভগবানকে বোঝা যাবে তো একটা উদাহরণ আছে তো ছোট ছেলে মেয়েরা স্কুলে যায় অংশ শিখে টু সেটা ঠিক সেটা সত্যি এবং আইনস্টাইনও ম্যাথাম কি বলে গণিত শাস্ত্র গণিত শাস্ত্র আছে তো খুবই উজ্জা গণিত শাস্ত্র আছে যার মধ্যে টু প্লাস টুক সেটাও সত্যি সেই স্তরে তো অঙ্ক পড়ে ছোট ছেলেরা এবং গণিত শাস্ত্র পড়ে মহান মহান বুদ্ধিজীবী কিন্তু তাদের স্তর এই কি না তো ছোট ছেলেরা টু বলে মনে করে ও আমি অনেক কিছু জানি সব কিছু জানি কিন্তু তার থেকে আরো অনেক জ্ঞান আছে গোড আছে ভগবান আছে শাস্ত্র জ্ঞান আছে ভগবান সম্বন্ধে শ্রীমথ ভাগবত ভগবান কে আছেন কিভাবে সৃষ্টি করেন তার নিজের ধাম কি রকম আছে আসলে ওই অনধর্মে অনেক ভুল ত্রুটি আছে সবাইকে এইসব বলা উচিত না কিন্তু যার ধাম মধ্যে জীব হিংসা সমর্থন করা হয় সেতে কি রকম ধর্ম জী হিংসা এবং বলে যে ভগবান এখনো রূপ নেই ভগবান ব্যক্তি নন কি রকম খ্রিস্টান ধর্মে তারা বলে যে ভগবান মানুষ হইলে তারপর মারা গেছে আর পরে আবার চলে আসলো তো ভগবান মারা গেছে নাম তো আপনারা কীর্থান করুন আমি ফেরে আসবো চলে গেলাম আমাদের বাংলাদেশে এই দিকে আপনার কি চলসি ফাচা মৃত ব্যক্তির উপরে তুলসী পত্র দেয়া হয়সি হচ্ছে কৃষ্ণ প্রায় আসি আত্মা ওই সম্বন্ধে খনি সম্বন্ধে ছিল কিন্তু সম্বন্ধ ছিল সেই দেহের সাথে আচ্ছা দেখ হাত আছে সেই রকম জামাদূতের বুঝতে পারে যে এই ব্যক্তির সম্বন্ধে সম্বন্ধ আছে খ্রিস্টের সাথে তো এই দের উপরে আমাদের কোনো অধিকার নেই তারা বুঝতে পারে উভয় ভবন্ধনের কারণ আছে খর দ্বারা নারক যাওয়া হয় পূর্ণ খরার দ্বারা যাওয়া হয় ভক্তি খর দ্বারা গোলৌকে যাওয়া হয় তো আমাদের লক্ষ্য পূর্ণ নেই আমাদের লক্ষ্য হচ্ছে ভক্তি কৃষ্ণার্থে আকে আছে সবকিছু যা আমরা করে কৃষ্ণের প্রীতির জন্য উচিত দেখা আছে সাশ্রয় কর্মনা দৈব্র দেহাত্মা এবং যমদূত রুধু পাপিজনে নিয়ে যায় এবং যারা ভক্তা তাদের জন্য দূত আসে সব কিছুক্ষণ আত্ম শরীরের সাথে থাকে তো কিভাবে থাকে সেটা সব ভগবান দেবতা দ্বারা থাপড়ি চালানো এবং কিভাবে উচিত সময় এই শরীরে ত্যাগ করা হয় এবং কি ভাবে সেটা ও ভগবানের পরিচালনায় দেবতদের দ্বারা মৃত্যু দেবতা ও আছে তা দ্বারা মৃত্যু সাধিত হয় আমাদের জন্য এই সব বুঝতেই কঠিন কিন্তু যেহেতু এইসব এই সকল কথা বুঝতেই কঠিন সেটা কোনো প্রমাণ নেই যে এই তো মিথ্য কি কিভাবে আমরা যা খাই তার হজম করা হয় সেটাও বুঝতেই কঠিন কিন্তু হয় আমরা তো বুঝি না কি করে হয় ডক্টর বুঝতে পারে কিভাবে এই ক্লান থেকে এই আসে এবং সব ফেটের মধ্যে মিশানো হয় এবং খাদ্য থেকে রক্ত মল মূত্র ইত্যাদি ওই খাদ্য থেকেই এইসব পরিণাম হয় আমরা তো বুঝতে পারি না কি করে সেটা সব ভগবানের ফলে কিভাবে মৃত্যু হয় সেটাও ভগবানের ফলে চালানো দেবতা দাঁড়া কিন্তু সেটা হয় সেটা আমার কি কিভাবে হয় সেটা এই কথা কিন্তু সেটা হয় এবং সেই সময় এই জীবনে সব কিছু যা আমরা করলাম তার বিছা হবে এবং তার অনুসারে আমাদের উপরে না নিচে না ব্রহ্মান্ড বাইরে গোলক ধামে যাওয়া হবে তো এই কথা বিছা করা আরো অনেক গুরুত্বপূর্ণ আছে কি করে মৃত্যু হয় সেটা এটা গুরুত্বপূর্ণ না মৃত্যু পরে কি হবে সেটা অনেক আছে। তো মুখ্য বিষয় কি আছে সে তো বুঝতে হবে সুখদেব গোস্বামের মাথা কি নাম ছিল সকল সাশ্রয় অনুষ্ঠান ধান করা একজন জিজ্ঞেস করে সুখদেব গোস্বামীর সম্বন্ধে আমরা জানতে চাই মাতা পিতা কারা পিতা তো সবাই জানবে আসলে তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না সুখদেব গোস্বামী আমাদের কি জায়গায় ভ্রমণ করেন সেসব গুরুত্বপূর্ণ না সেজন্য আমি এই তো সন্তুষ্ট হয় না লোকেরা যদি কখনো ভালো হতে পারে না এবং আমি শরীর নয় তো কেমন আছে তো আমার কি উত্তর আমার দিতে হবে ভালো আছে। তো লোক জিজ্ঞেস করে উত্তরের জন্য লোকেরা অপেক্ষা করে না শুধু লৌক দিক রাখার জন্য কেমন আছেন বলে এর থেকে কোনো লাভ হয় না কি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে বুদ্ধিমান লোকেরা বুঝে কে আমি কে নাই আমি যার এই তাপ ত্রয় সনাতংগর স্বামী মহাপ্রভুর থেকে এই দুটি প্রশ্ন জিজ্ঞেস আত্ম আত্মপরিচয় কি কেনে আমি যারে তাপচয় আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ক্লেশ থেকে আমরা সব সময় কষ্ট পাই কেন এই অস্ত্র থেকে আমাদের উদাহ কি করে সাধিত হবে এইরকম প্রশ্ন বুদ্ধিমান বৈজ্ঞানিক একটা প্রশ্ন সেটা হয় এবং তারপরে আমাদের সকল কার্য চিন্তন কথন তার সব বিচার হবে তার অনুসারে আমাদের ভবিষ্যৎ অবস্থা নির্দিষ্ট হবে এই কথা পূজা আরো অনেক গুরুত্বপূর্ণ আছে কি করে হয় তো হয় কি করে হজম হয়তো হয় না বুঝলেও হয় তো আমাদের ঠিকমতো নিয়মিত ভাবে খাওয়া নিতে হবে বেশি নেওয়ার উচিত না বিরুদ্ধা করা উচিত না যেমন দুধ এবং কমলা লেবু একসাথে এতে বিরুদ্ধ আহা তো এইসব বুঝলে হজম ঠিক হবে কি করে হজম হয় এইসব ডক্টরের ব্যাপার ডাক্তারে যান না এইসব বিশেষ দরকার আছে সাধারণ লোকের জন্য আরো কি এইসব স্টুডেন্ট চলে গেছে নাকি হম ঠিক আছে